বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وآصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإنسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك আকরামিন ওয়াকামিনুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করেছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে ঠিক আজকেও একটি কবিরা গোনা নিয়ে আমরা আলোচনা করব যাতে করে আমরা কবিরা গুনা জেনে নিয়ে তার থেকে বেঁচে থাকতে পারি নিজেরা সতর্ক হতে পারি অন্যকেও সতর্ক করে দিতে পারি কারণ কবিরাগুনা ব্যক্তিকেও ধ্বংস করে তার সমাজ পরিবার দেশ আর জাতিকেও ধ্বংস করে যায় যদি না সবাই মিলে এর থেকে বিরত না থাকতে পারে বরং আল্লাহ আসফান তৌবা করতে বলেছেন সবাইকে একত্রে বলেছেন অতুবু ইমি ইমান যদি এনেই থাকো তাহলে সবাই মিলে আল্লাহর কাছে তৌবা করো তাহলেই রব্বুল আলমিন সফলতা দেবেন দুনিয়ায় আর পরকালে বন্ধুগণ আমরা সবাই সফল হতে চাই সার্থক হতে চাই দুনিয়ায় আর পরকালে আর এই জন্য করতে চাই তবে আগে জেনেও নিতে চাই কোনটি অপরাধ আর কোনটি কবির আগুনা কোনটি থেকে রব্বুল আলমিন নিষেধ করেছেন আর কোনটি থেকে নিষেধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালি ওসাল্লাম আর এই আমাদের আমাদেরই উদ্যোগ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুন আমিন বন্ধুগণ আজকে আমরা যে কবিরা গুনা নিয়ে কথা বলতে চাই তা হলো মিথ্যা কথা বলা কথাই কথাই মিথ্যা বলা এটা হলো কবিরা গুণা বন্ধুগণ আবলাসফা আলাহুয়ালা আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে কিন্তু এই পৃথিবীর জন্মকে সার্থক করার জন্যে তিনি নিজে মুখের ভাষা শিক্ষা দিয়েছেন আবলাসফা আলাহুয় আলা নিজে সুরাতুর রহমানের মধ্যে এইভাবে বলেছেন আর রহমান তিনি পরম দয়াময় দাতা আর দয়ালু আল্লামাল আল কোরআন কোরআন শিখিয়েছেন হালকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ আল বায়ান আর মানুষকে তিনি বায়ান শিক্ষা দিয়েছেন বায়ান রব্বুল আল আমিন এই বায়ান শব্দটাকে দিয়ে সব কিছু বুঝিয়েছেন কারণ আজকে আমরা জীবনের প্রয়োজনে একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করতে হয় কথা বলতে হয় আদান প্রদান করতে হয় চাওয়া পাওয়া প্রয়োজন আর প্রেক্ষাপট ব্যাখ্যা করতে হয় এই সবগুলো বিষয় এর জন্যে কখনও আমরা ব্যবহার করি দুই ঠুঁট আর জিব্বা দিয়ে উচ্চারণ কখনোবা ব্যবহার করি কলম কখনোবা ব্যবহার করি ইঙ্গিত কখনোবা নিজের শরীরের বিভিন্ন ভঙ্গি তাই শারীরিক ভঙ্গি নিজের ইঙ্গিত উচ্চারণ এবং কলমের ব্যবহার সবকিছু নিজের ভাব প্রকাশ করার সামগ্রিক বাস্তবতা এর নাম বায়ান এটা শিখিয়েছেন আল্লাহ আর কেউ শিখায়নি যে কথা বলতে পারে না তার চেয়ে দুঃখ আর কারণাই শুধু তাই না আজকের মেডিকেল সায়েন্সে প্রমাণ হয়েছে যে কথা বলতে পারে না সে কানেও শুনে না কারণ কান দিয়ে যদি শুনত তাহলে চিৎকার করে তার কলিজা ফেটে যেত সুতরাং যারা বুবা ওরা বধির অপটে ওরা কানে শুনতে পায় না বন্ধুগণ রব্বুল আলমিনের অনেক বড় নিয়ামত মুখের ভাষা এই পৃথিবীতে অনেক দুঃখ নিঃশেষিত হয়ে যায় সুন্দর একটি ভাষার কারণে শব্দের কারণে সুন্দর একটি উচ্চারণের কারণে সুন্দর একটি ভঙ্গীর কারণে দেখুন না আমরা সবাই মায়ের গর্বে ছিলাম বলেছেন মা জীবনের ঝুঁকি নিয়ে পেটে ধারণ করেছে হামাল কোরহা প্রসব করেছে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু জীবনের ঝুকি নিয়ে মা যখন পেটে ধারণ করেছে আবার জীবনের ঝুঁকি নিয়ে যখন প্রসব করেছে প্রসবের পর যখন আমাদের চেহারা দেখেছে মুষ্টিবদ্ধ হাতের এমন ঘুষি দেখেছে পায়ের নারনি দেখেছে আ উচ্চারণ শুনেছে মা তার সকল কষ্ট ভুলে গিয়েছে এর নাম ভাষা আর মায়ের মুখ থেকেই প্রথম ভাষা প্রাপ্ত হয় মানুষ কথা বলা প্রাপ্ত হয় মানুষ শিখতে পারে। কিন্তু মূল ভাষা শিখিয়েছেন আমাদের জীবনের অন্যতম চালিকা শক্তি হিসাবে জনমের সার্থকতা হিসাবে সৃষ্টির সারাজীব হওয়ার গৌরবে ধন্য হওয়াটাকে প্রকাশিত করার জন্যে মুখের ভাষা দিয়েছেন তিনি বলেছেন আদেশ করেছেন সত্য কথা বলতে মিথ্যা না আমরা যে সৃষ্টির সেরাজীব আমরা যে পৃথিবীর পৃথিবীতে খালিফা আমাদের একটি শ্রেষ্ঠ যোগ্যতা হল আমরা কথা বলতে পারি হাইওয়ান এ না এমন প্রাণী যারা কথা বলতে পারি অন্য অনেক প্রাণীদের কথাও আমরা মানুষরা বুঝতে পারি বুঝি আমাদের কথা অন্য প্রাণীরা শিখে শিখে আমাদের মতো বলতে চায় বটে কিন্তু আমরা অন্য সকল প্রাণীদের কথা বুঝতে পারি চর্চা করলে এই পৃথিবীতে এমন অনেক ইতিহাস রয়েছে করআ আল করিম সামনে উল্লেখ করেছে সুলাইমান আলী হিসাল ওয়াসালাম পিপড়ার কথাও বুঝতে পারতেন পাখির কথা বুঝতে পারতেন কথা বলতেন সুতরাং মানুষ নিজে কথা বলতে পারে অন্যের কথাও বুঝতে পারে কিন্তু অন্য আর কোনো প্রাণী মানুষের মতো কথা বলতে পারে না কথা মানুষের মতো বুধ আর বুদ্ধি নিয়ে চর্চা করতে পারে না কিন্তু রব্বুল আলম এটা দিয়েছেন আমাদের জন্য ব্যবহার করতে বলেছেন সত্য কথায় মিথ্যা না বলতে বন্ধুগণ এবার প্রশ্ন করুন নিজের ঠোঁট আর জিব্বা দিয়ে কয়টি সত্য কথা উচ্চারিত হয় কয়টি ভালো কথা বলি বরং মিথ্যা হাত ছড়িয়ে যাচ্ছে আর মিথ্যা কথা বলার মাধ্যমে নিজের জন্মের সাথে রব্বুল আলমিন প্রদত্ত শ্রেষ্ঠ উপহার বায়ানকে ধ্বংস করে দিচ্ছি দুলিসাত করে দিচ্ছি অসম্মানিত করছি রব্বুল আলমিন তাই কঠিন ভাষায় শাসিয়ে বলেছেন আলা আল্লাহ সাবধান হয়ে শুনো যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহ আল্লাহ আলাল আলক মিথ্যা দাদীদের উপরে রবা আলমিনের লানত অন্য বলছেন রব্বুল কখনো মিথ্যুক হেদায়তিরা গণা এটা সময় ছিল যখন বাচ্চাকালে জন্মের পরেই সত্য কথা বলতে শিকানো হতো কবিতাও বলানো হতো দিন যেন সত্য কথা বলি সদা সত্য কথা বলিব মিথ্যা বলিবন, কিন্তু আজ এমনটাকে আর চর্চায় রয়েছে বরং মিথ্যা কথা সব সময় সর্বত্র প্রচারিত প্রচলিত গুনা। আর গুনায় সবাই সবাই জড়িয়ে জড়িয়ে গিয়েছি, যাওয়ার কারণে আজ অধপতন আর ধ্বংস বন্ধুগণ অবাস ভা না হতাল নিজে কথা বলেছেন তিনি নিজেকে সত্য কথা বলেন বলে ঘোষণা করেছেন আল্লাহ নিজে প্রস্তুত করে বলেছেন আল্লাহ হলেন সত্যবাদী রসুল সাল্লাম তিনি নবুত পাওয়ার আগে সত্যবাদী বলে উপাধি লাভ করেছিলেন যে ব্যক্তি তার জীবনে সত্য কথা বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেনি বা পারে না তার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় বরং কারণ কবিরা গুনায় যে লিপ্ত তার দ্বারা কিছুই তো হবে না কিন্তু মুহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তালা আলী নবুৎ লাভ করার অনেক আগে অন্ধকার যুগে জন্ম নিয়ে জাহালতের মধ্যে জন্ম নিয়ে জাহালাত চতুর্দিকে জন্ম নিয়েছেন বিশ্বদেবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম সবাই মিথ্যুক সবাই মূর্তি পূজা সবাই সুদ ঘুষ মদ মদ্যপায় তো কিন্তু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ তাহলাম ওই অন্ধকার যুগেও সত্যবাদী উপাধি লাভ করেছিলেন ওই দুষ্ট মানুষদের পক্ষ থেকে বন্ধু একটি একবার কি আমরা চিন্তা করি আমরা সত্যবাদী কিনা আমরা যে নবীর তিন নবু অতলাপের আগেই সত্যবাদী উপাধি লাভ করেছিলেন আর আজকে আমরা নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করি জান্নাতও চাই জাহান নাম ও বাঁচতে চাই দুনিয়ায় বড় সব কিছুই করতে চাই মিথ্যা ছাড়তে পারি না সত্যবাদী কতটুকু বুকে হাত দিয়ে প্রশ্ন করা প্রত্যেকে নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করা উচিত কয়টা সত্য কথা বলি তাই অনেক আলমে অনেক বিজ্ঞ মানুষজন বলেন প্রত্যেকটি মানুষকে প্রতিদিন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময়ে বালিশে মাথা রেখে প্রশ্ন করা উচিত নিজেকে আজকের দিনে কয়টি কথা বলেছি কয়টি সত্য কয়টি মিথ্যা আর প্রতিজ্ঞা করা উচিত শপথ নেওয়া উচিত যে আর মিথ্যা বলব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহতাল আলীউসাল্লামের সাথ করেছেন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে মিথ্যা বলতে চেষ্টা করে বলেই যায় মিথ্যুকের খাতায় তার নাম লেখা হয়ে যায় বন্ধুগণ আমরা এই ব্যাপার নিয়ে হাদিসের বাকি অংশ সামনে শুনবো তবে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন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 সম্মুখ সামনে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে সুহায় আর রুমিত রাজি বলেন রসুল্লাহ সাল্লু আলহিউ বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত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 যেটা এটার নামই হলো হাদিস্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজের নিষেধ কাজের নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদায় এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে কেমন ছিলাম বন্ধু বিরতির পর আবার আমরা ফিরে এলাম বিরতি যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম রসুলের হাদিস তিনি করেছেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা বলতেই থাকে অবজ্ঞা করে অবহেলা করে তুচ্ছ একটা সময়ে একটি পর্যায়ে গিয়ে রব্বুল আলমিন নিজে তার মৃত্যুকের খাতায় তাকে লিখে দেয় রব্বুল খাতায় মৃত্যুকের দলে সে উঠে যায় দিকে এটি মানুষ যখন সত্য বলতে থাকে ভালো বলতে থাকে সত্য কথা বলার অভ্যাস তৈরি করে চেষ্টা করে এমন কি একটা পর্যায়ে গিয়ে সে দরবারে। সত্যবাদীদের তালিকায় লিপিবদ্ধ হয়ে যায় সোভান আল্লাহ সুতরাং বন্ধু মিথ্যা কবিরা গুণা এর থেকে বেঁচে সত্য বলার চেষ্টা কি আমরা করতে পারি না আমরা তো সত্য বলাটার অভ্যাস আর ছেড়েই দিতে চাই অথচ সত্য বললেই মুক্তি আর মিথ্যায় ধ্বংস অন্তত একটি বিখ্যাত গল্প আমরা জানি রব্বুল আলমিনের এক ভালো বান্দা বাচ্চা অবস্থায় অন্য মুসাফিরদের সাথে দূর দেশে যাচ্ছিলেন শিক্ষার জন্যে মা তার জামার আস্তিদের ভিতরে স্বর্ণ দিয়ে দিয়েছিলেন রাস্তায় डा दोल जो तर धरल मायर असैयत हिसेबा मिथ्या सर्दार जो तरह तीन माँ सत्य बोलते और मध्य स्वर्ण मुद्रा दिए दिए मुखे मायर ओस हिसेबी मायर शिकानो सत्यकथा ডাকাতের সামনে নিশ্চিত ডাকাত নিয়ে যাবে শুনলে তারপরেও সত্য বলতে হবে ডাকাতের সামনে সত্য কথা বলেছেন বিনিময় গল্পে প্রমাণিত ছোট্ট বাচ্চা সত্য বললেন ডাকাতের সামনে বললে ডাকাত নিয়ে যাবে জানা সত্যেও কিন্তু সত্য কথা বললেন সত্য কথা বলার কারণে পরিণাম কি হল ডাকাতের বিবেক খুলে গেল সকল ডাকাতির মাল ফিরিয়ে দিল সত্য মুক্তি দিল বন্ধুগণ এই গল্প আজকে বল গল্প আমাদের জীবনীকে তা বাস্তবায়িত হতে পারে না সত্য সত্য বলতে হয় বলা যাবে না অন্তত কথায় কথায় মিথ্যা বলা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী গুসাল্লাম বলেছেন এই পৃথিবীর নিকৃষ্টতম জাত এর নাম হলো মুনাফেক আর মুনাফেক এর অন্যতম একটি বড় বিষয় হলো কথা বলে কথা বললে আজ মিথ্যা ছড়িয়ে যাচ্ছে। মিথ্যা অত সেটা কবিরা কবিরাগুনা বন্ধুগণ আজকে আমাদের পারিবারিক পর্যায়ে আমরা সত্য কথা বলার শিক্ষা দিতে পারি না ছোট বাচ্চাদেরকে বাচ্চাকাল থেকেই সত্য কথা বলার অভ্যাস তৈরি করতে হবে নিজেরাও বলতে হবে কিন্তু দুর্ভাগ্য মাঝে মাঝে আশ্চর্যান দিত হতে হয় বাচ্চাদেরকে ঘুম পাড়াতে গিয়ে মিথ্যা কথা বলা হয় কবিতা আকারে কিন্তু বাচ্চা মিথ্যা কথা শুনে শুনে বলে ভূত আসছে ভয় দেখানো হয় মিথ্যা কথা বলে সত্য কি বাচ্চাদের সাথে বলতে পারি না আমরা মিথ্যা কথা বলা কবি রাখু বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা হচ্ছে শুধু তাই না বাচ্চাদেরকে লেখাপড়ায় আজ মিথ্যা কথা দেওয়া হচ্ছে কবিতা পড়ানো হচ্ছে ঘুরায় ও নাকি ডিম পারে আগডুম বাগডুম ঘুরার ডুম সাজে ঘুরায় কি ডিম পারে দিয়ে বাচ্চাদের লাভটা হচ্ছে কি কবিরা গুনার চর্চা হচ্ছে বাচ্চা কাল থেকে ঘরে যেমন মা বাবা বাচ্চার সাথে মিথ্যা বলছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার নামে মিথ্যা কথা চর্চা করা হচ্ছে শুধু তাই না মিথ্যা আজ ছড়িয়ে গিয়েছে কথায় কথায় মিথ্যা বলাটা ছড়িয়ে গিয়েছে সমাজের সর্বোচ্চ স্তর পর্যন্ত আমরা যদি দেখি অন্তত দেশ আর জাতি পরিচালনায় রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি নিয়ে যারা চর্চা করেন কয়টা সত্য কথা বলেন বরং মিথ্যা কথা একটিকে ঢাকার জন্যে একটি মিথ্যা কথা প্রতিষ্ঠিত করার জন্যে হাজার মিথ্যা কথা বলা হচ্ছে কারণ একটি মিথ্যা ঢাকার জন্যে হাজারটি মিথ্যা না বললে প্রতিষ্ঠিত হয় না আর সত্যকে ঢাকার প্রচেষ্টা করা হচ্ছে সমানে মিথ্যা বলা হচ্ছে ক্ষমতায় যাওয়ার আগে একটা বলা হয় ক্ষমতায় যাওয়ার পরে সব ভুলে গিয়ে উল্টু বলা হয় তার মানে মিথ্যা বক্তৃতা বিবৃতি পর্যালোচনা আলোচনা সব জায়গায় মিথ্যা বলা হয় মিথ্যা যে বলা হয় এটা কবিরাগুনা আর এই কবিরাগুনার চর্চার দ্বারা নিজেরও কল্যাণ হয় না অন্য কারও কল্যাণ হয় বন্ধুগণ আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা দেখি বিভিন্ন ভাবে জাতি গোষ্ঠীর উপর আগ্রাসন আক্রমণ কিভাবে কোথায় যদিও নিজেরা অস্বীকার করছে মিথ্যা অন্যায় ও সত্য কিন্তু ধ্বংস করে দিচ্ছে জাতি আর গোষ্ঠী অন্তুগণ আর এই জন্যেই আল্লাহ সানা এবং তার রসুল মোহাম্মদ রসুল্লাহা বলেছেন এর থেকে আমাদের বাঁচতে হবে শপথ নিতে হবে নিজেরা সত্য কথা সব সময় সত্য বলবো ইমানের বাস্তবতায়ও সত্য বলবো। অন্তত ইমানই জিন্দিগির বাস্তবতায় আমরা কতটুকু সত্য কতটুকুর মিথ্যা বলি একটু চিন্তা করলে বন্ধুগণ কিন্তু পরবর্তীতে সাহায্য কার কাছে চাই ছেলে হয় না মেয়ে হয় না অসুস্থতা পদোন্নতি চাকরি লাগবে জিন্দা আর মুর্দাম কবর আর গাসা, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সাহায্য চাই মিথ্যা কথা নয় বললাম একটা করলাম আর একটা মুনাফে কি নয় কবিরাগুনা বলা গুনা বন্ধুগণ মিথ্যা যে জিব্বাকে সাবধান করে না যে জিব্বা থেকে মিথ্যা উচ্চারণে ভয় লাগে না সে কেমনে মনে হয় যেন कवि नजरुल सत्य बोले आज केवस्था तुले दज के जरा मुस्लिम ता कतटुकू को सत्यवदी आक्षेप करजरलार कविता आनोर आनोर जे बोले से मुस्लिम जीव धरे टनार मिथुक जाने शुदूर जानटा बाचानो सार आनोर धिक्षार कािक्षार আজকে কাদের ভিক্ষার ঝুলি কথায় কথায় মিথ্যা এটা মুসলমানদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কবিরা কুনা বন্ধুগণ হতালা তার ল করেন মিথুকের উপরে হেদায়ত প্রাপ্ত হয় না যে মিথুক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল আলীস্লাম নবুয়ত লাভ করার অনেক আগে সত্যবাদী হিসাবে সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিলেন আজকে আমাদের সমাজে দেশে জাতিতে যারা বিভিন্নভাবে মানুষের উপকার করতে চান কল্যাণ করতে চান নেতৃত্ব দিতে চান আগে প্রস্তুত হন নিজে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত হতে যে ব্যক্তি সত্যবাদী সত্য কথা সবসময় বলে নিজের বিরুদ্ধে হলেও বলে আর নিজে সত্যবাদ হিসেবে প্রতিষ্ঠিত সে পারে অনেক কিছুই করতে মানুষও তাকে ভালোবাসে আলমিন ও তাকে ভালোবাসবে আর মিথ্যুক মিথ্যা কথা দিয়ে কবিরাগুনার ভিত্তি চর্চা করে হতে পারে অনেক কিছুই পরিচিকার মতো আসবে কিন্তু কোনোটাই আর চিরস্থায়ী হবে না হয় না অসভা কর আনাল কেরেই মেয়ে রাষ্ট্র এবং সরকার পরিচালনা করার জন্য যারা প্রতিযোগিতা করে এদের একটি দলের এদের একটি গ্রুপ এর পরিচয় করাতে গিয়ে বলেছেন কিছু মানুষ এমন রয়েছে দুনিয়ার ব্যাপারে তাদের কথা একেবারে চমৎকৃত করে দেবে তোমাদেরকে এমন বলবে সোনা দিয়া ঘাট ভান দেবে সব সমাধান করে দেবে আর কথায় কথায় আল্লাহকে সাক্ষী রাখে বসলে কর্তৃত্ব পেলে জমিনে ফাঁসা সৃষ্টি করে তারা ওই উহলিকাল নাস। এবং ধ্বংস করে দেয় মানুষের ফসল ক্ষেত খামার আর মানুষের বংশ ধারা দুর্ভিক্ষ দেখা দেয় যেমন খাদ্যের দুর্ভিক্ষ দেখা দেয় উত্তম বংশধরের সুতরাং মিথ্যুক যদি ক্ষমতায় বসে মিথ্যা কথা বলে ক্ষমতায় যায় মিথ্যুক মিথ্যাবাদী কবিরা গুণার ভিত্তিতে আগালো সবার উপরে ধ্বংস আনন্তত দুর্ভিক্ষ তো আসবেই দুর্ভিক্ষ আসবেই আর উত্তম বংশধরের ধ্বংস দেখা দেবে উত্তম বংশধরের দুর্ভিক্ষ বন্ধুগণ পৃথিবীর ইতিহাস একটু একটু মিলায়ে দেখুন কথা বলে যারা ক্ষমতায় যায় ক্ষমতায় গেলে দ্বারা শুরু হয় বন্ধুগণ তাই মিথ্যা ব্যক্তির নিজেকে ধ্বংস করে সমাজ দেশ আর জাতিকেও ধ্বংস করে এটা কবিরাগুনা আসুন না এর থেকে তৌবা করি সত্যবাদিতা আর সত্যবাদী হয়ে আমরা পৃথিবীতে জীবন পরিচালনা করি রব্বুল আল আমাদের সকলকে সত্যবাদী হিসেবে কবুল করুন তৌবা করার তৌফিক দিন মিথ্যা থেকে আর মিথ্যাবাদী তার কবিরা গুণা থেকে সবাইকে হেফাজত করুন আমিন। আমিনালামালাইকুম ওরাহমাতি অবরাকাত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 बिशेश जार के महान आल्लास्यूशन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 जयंट डर जाके नायक देख अर्धांगिनी ना तत्तांगिनी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे बांगल्